এ টপিকের আলোচ্য বিষয় হল আসবাব ও তাওয়ুলের মধ্যে ভারসাম্য করা জিহাদের কাজ করতে এসে আমাদের অনেক ভাই আসবাবের গুরুত্বকে ছোট করে দেখেন এবং এটাকে ভাবেন যে এটা আমাদের তাবাক এই ব্যাপারে যে ভান্তির শিকার আমরা হয়ে আছি এই ব্যাপারে সংশোধনের জন্য আলোচনা দুইটি দিক একটা হলো তাকদির হাম তাকদির মুবরম আর একটা হলো তাকবির মোহ বিল ইসর আ का गो अल्लाह तला हवा पसंद करें चान किंतु इनुषर इख्तीयार मानुष ইচ্ছা শক্তির সাথে সম্পৃক্ত করে দিয়েছে মানুষ যদি এই কাজগুলো করে তাহলে আল্লাহ তালার এই ইচ্ছা অনুযায়ী সে কাজটা করল আল্লাহর পছন্দের হবে সে আর যদি না করে তাহলে আল্লাহ তালা চেয়েছিলেন যে এই কাজটা সে করুক কিন্তু সে করল না এই কারণে সে কি হবে এবং করার ক্ষমতা আল্লাহ তালা তাকে কি করেছিলেন দিয়েছিলেন এই জন্য সে অপরাধী হবে তাকদিরে মুবার যে বিষয়গুলো আছে তাকদিরে আমের যে বিষয়গুলি আছে ইরাদায় কাউনিয়ার যে বিষয়গুলো আছে এইগুলোর সাথে বান্দার কাজের কোন কিনে সম্পর্ক নেই যেমন কারো সন্তান মেয়ে হওয়া বা ছেলে হওয়া মেয়ে হলে সব বেশি না ছেলে হলে সব বেশি প্রতিপালন করা প্রতিপালন তো এটা নিজের কাজ কিন্তু জন্ম নিল কারো ঘরে কি মেয়ে অথবা কারো ঘরে কি ছেলে এই অবস্থায় সব স্বভাব কার হবে কোন পার্থক্য নেই আছে কারণ ছেলে জন্ম দেওয়া আর মেয়ে জন্ম দেওয়া কি তার নিজের ইচ্ছা দিন ইচ্ছা দিন তার নিজের ইচ্ছা দিন যা না সেই ক্ষেত্রে তার কোন কি নেই স্বভাব গোনা কিছুই নেই তুই অপরাধ ধরেন তুই এরকম অপরাধ তো এরপরও দেখা যায় যে অনেক স্বামী স্ত্রীকে অপরাধী সাব্যস্ত করে যে তোর ঘরে শুধু কিডার পর্যন্ত হয়ে পড়েছে চাকরিতে জয়েন করার জন্য উভয়ে রওনা করেছে দুই বন্ধু একজন রোড অ্যাক্সিডেন্টে মারা পড়লো আরেকজন সে চাকরিতে যথারীতি জয়েন করে অর্থ করি উপার্জন করছে সে সুখ জীবন জীবনযাপন করছে এখন যে মৃত্যুবরণ করলো। তার এই অবস্থাটা তা দীরের কারণে হয়নি কিসের কারণে তা দীরের কারণে হয়েছে এখন যে ব্যক্তি চাকরি করার সুযোগ পেয়ে অর্থ উপার্জন করতেছে কি বলবেন এটা কি একেবারে তাকদির মুক্ত এটাও তাকদির এটাও কি ওই ব্যক্তির ভাগ্যে আল্লাপাকে রাখেননি সে কি করেনি পায়নি আর এই ব্যক্তির ভাগ্যে রেখেছেন সে কি করেছে পেয়েছে কিন্তু এখানে আরেকটু বিষয় আছে সে যে চাকরি পেল এবং এই পদ্ধতিতে অর্থ উপার্জন করতেছে এটা কি এখানে তার নিজের কাজের কোনো অংশ নেই কেউ যদি লেখাপড়া না করত বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ না করত এবং এই চাকরিতে জয়েন না করতো এরপরে দায়িত্ব ঠিকমতে আদায় না করত বা সেই যদি না করতো তাহলে এইভাবে বেতন পাওয়ার ভাতা পাওয়ার আশা করতে পারতো। আল্লাহ আল্লাহতালা এইভাবে তাকে দিয়ে দিতেন এটা স্বাভাবিক নিয়ম আল্লাহ তালার তাইলে এখানে কেউ লেখাপড়াই করে নাই সে গ্রাজুয়েট হয়ে গেল আশা করতে পারে এই কথা বলার অবকাশ আছে যে তাক দিরে থাকলে তো আমি গ্রাজুয়েট হবো ওই ব্যক্তি তো লেখাপড়া করেও তাকি ছিল না হিসাবে গ্রাজুয়েট হতে পারেনি এখন আমার যদি তাক দিরে থাকে আমি লেখাপড়া না করেও গ্রাজুয়েট হয়ে যাব। পারবে এটা লেখাপড়া না করে গ্রাজুয়েট হবে কিভাবে তাহলে তো দুই নম্বরই করতে হবে আমি দুই নম্বরইও করব সেটাও তো একটা কাজ দুই নম্বরও করবো না আমি সার্টিফিকেট নিয়ে নেব এটা হবে না সেখানে সেইটাও তাকদির কারণ আপনি যখন যে ব্যক্তি ব্যর্থ হলো তার এটাকে তাকদির মানতেছেন তাহলে যে সফল হল এটাকেও কি মানতে হবে তাকদির মানতে হবে কিন্তু এখানে এই তাকদির এই অবস্থান প্রাপ্তির ক্ষেত্রে তার কাজের কিছু প্রভাব আছে না নেই তাহলে কেউ যদি হাত গুটিয়ে বসে থাকে আর শুধু বলে যে আল্লাহ করলে হয়ে যাবে শরীয়তে এটার জন্য ছাড় দেওয়া আছে এটার নাম তাওয়াক নয় এটার নাম কি নয় নয়। এখন আসি দুনিয়াবি বিষয়ে আসবাব গ্রহণ করার ক্ষেত্রে শরীয়তের বিধান হইল যেই বিষয়টা যেই পরিমাণ অপরিহার্য সেই বিষয়ের জন্য উপকরণ গ্রহণ করা সেই পরিমাণ অপরিহার্য গতকাল আলোচনায় আমরা বলেছিলাম যে খাবারকে আল্লাহ তালা কি বানিয়েছেন মানুষের বেঁচে থাকার আসবাব বানিয়েছেন আসবাবগুলো মূলত সৃষ্টি করেছেন কে আল্লাহ তালা আসবাব অবলম্বন করা এটা কখনো তাকদীরের কি নয় পরিপন্থী নয় কোরআনে কারিমে আল্লাহ তালা পরিষ্কার বলে দিয়েছেন আসবাব গ্রহণ করার আমার কিনে প্রয়োজন নেই জেহাদ করার আমার প্রয়োজন নেই দিন রক্ষার জন্য চেষ্টা করার আমার প্রয়োজন নেই কারণ আমার চেষ্টা দিয়ে হবে না আল্লাহ চাইলে হবে আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবে আমার চেষ্টার কিনাই প্রয়োজন নেই তাহলে এটা আল্লাহ তালার নিয়মের উল্টা চলে যাওয়া হবে এর নাম তাওয়াকুল হবে না এর নাম হবে কি তা আত্মুল আল্লাহ যে বিষয়টাকে কাজে লাগানোর যে আসবাবটাকে গ্রহণ করার যে উপকরণ অবলম্বন করার নির্দেশ দিয়েছেন সেটাকে অকেজু রাখা হবে সেটাকে ছেড়ে দেওয়া হবে এর নাম কি তা আল্লাহ তালার এই আয়াতের বিপরীতে সে চলে গেল আল্লাহ বলতেছেন যে আমি এগুলো অনর্থক বানাইনি সে বলতেছে এগুলোর কোন প্রভাব নেই। এই জন্য যে বিষয়টা যতটুকু জরুরি সেই বিষয়ের উপকরণ গ্রহণ করা ততটুকু জরুরি বেঁচে থাকা নিজেকে মেরে ফেলা এর অধিকার কারো আছে এই জন্য খাবারকে আল্লাহ তালা জীবনের স্বাভাবিক একেবারে বারবার প্রমাণিত একটা আসবাব বানিয়েছেন এখন খাবার থাকার পরও যদি কেউ না খেয়ে মারা যায় আর এই কথা বলে যে জীবন মৃত্যুর মালিককে আল্লাহ না খাওয়া অবস্থায়ও আল্লাহ আমাকে ইচ্ছা করলে বাঁচাতে পারতেন তিনি বাঁচান নাই সুতরাং আমার আত্মহত্যার গুণা হওয়ার কোনো অবকাশ নাই এটা বলা যাবে না সবাই বলবে যে সে আত্মহত্যার গুনায় গুণাগার না খেয়ে যদি সেইভাবে মৃত্যুবরণ করে তাহলে সে আত্মহত্যার গুনায় কি হবে গুণাগার হবে কেন তাকে মৃত্যু দিয়েছেন আল্লাহ এর জন্য আল্লাহ বেঁচে থাকার জন্য আসবাব দিয়েছিলেন সে ক্ষেত্রে আসবাব গ্রহণের অপরিহার্যতা এই পর্যায়ের দিনের ক্ষেত্রে যে আসবাব গ্রহণ করা অপরিহার্য সেখানে আসবাব গ্রহণ না করে বসে থেকে তাওয়ের নাম দিয়ে সুফি সাজার কোন সুযোগ আছে কিন্তু এই সুফি আমরা সেজে বসে থাকি আমাদেরকে অনেকেই বলতে শোনা যায় যে আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবেন আমি আর তুমি কে সুতরাং আমাদের এত দৌড় ঝাঁপ ছোটাছুটি এত তৎপরতা এত এই অস্থিরতার মধ্যে লিপ্ত হওয়ার কি নেই প্রয়োজন নেই আমাদের কুলাঙ্গার নেতা ফেতা এরা তো বলেই যে এই মোর্তারদের শাস্তি যখন দাবি করা হয় তখন কি বলেছিল যে তাদের শাস্তি আল্লাহরা কত সুফি কত বুজুর্গ কত বড় রাবিয়া বস্ত্রী নিজের ব্যাপারে সুলভ নেই বুঝে কিন্তু দিনের ব্যাপারে কি কোনো বুঝ নেই একানো বুঝ নেই আসলে আল্লাহ তাহা আমাদের দুনিয়ার মধ্যে দিয়েছেন কাজ করার জন্য আল্লাহর উপর ভরসা করব তাওয়াক্কুলের সঠিক সংজ্ঞা হল যে আল্লাহ তাহা যেই ফলের জন্য যেই স্বভাব নির্ধারণ করে দিয়েছেন সেই স্বভাব এবং সেই উপকরণ সেই কার্যকরণ ব্যবস্থা গ্রহণ করার পর ভরসা করা কার কারোপর আল্লাহর উপর আমার এই কর্মতৎপরতা দিয়ে আমার এই বুদ্ধিমত্তা দিয়ে আমার এই আসবাব গ্রহণ দিয়ে হবে না করে দিবেন কে আল্লাহ আসবাব গ্রহণের পরেও এর প্রভাব আল্লাহ তালা নষ্ট করে দিতে পারেন এইগুলো আল্লাহ তালা দেখিয়েছেন। আগুন স্বাভাবিক হল সে কি করে দেয় পুড়িয়ে দেয় এখন যদি কারো গায়ে আমি আগুন লাগিয়ে দেই আর কথা বলি যে আমি তাকে হত্যা করিনি কারণ আগুনে হত্যা করেছে কারণ আগুনের তো আগুনে হত্যা করেছে বলতে আল্লাহ তো হত্যা করেছে ইব্রাহিম আল ইসলামের আগুন থেকে জ্বালিয়ে দেওয়ার শক্তি আল্লাহ তালা ছিনিয়ে নেননি কিন্তু স্বাভাবিক আগুনের প্রভাব কি পড়িয়ে ফেলা এখন আল্লাহ তালা আগুনকে পুড়িয়ে ফেলার জন্য একটা উপকরণ বানিয়েছেন এখন কেউ যদি উপকরণ গ্রহণ করে আল্লাহ তালা তাকে দিয়ে কি করবেন আগুন দিয়ে পুড়িয়ে দিবেন এটাই স্বাভাবিক নিয়ম হ্যাঁ কেউ যদি কোনো ক্ষেত্রে বাহ্যিক আসবাব গ্রহণ করার ক্ষেত্রে অক্ষম হয়ে যায় সেই ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে তার জন্য কি আসবে ব্যবস্থা আসবে সেই ক্ষেত্রে তার উপর আর কোন কি থাকবে না বাধ্যবাধকতা থাকবে না দিনের আসবাব অবলম্বন করার ক্ষেত্রেও বিষয়টা এমন যে আমাদের সাধ্য আসবাব যতটুকু আছে ততটুকু যথাযথভাবে ব্যবহার করা ছাড়া অবলম্বন করা ছাড়া আমরা কোনো কাজে কি হতে পারি না। কাজের পদক্ষেপ নিতে পারি না যে কাজ করব সে কাজের জন্য যথাযথ উপকরণ অবলম্বন করার পরে সে কাজের মধ্যে আমরা কি হব। কাজের মধ্যে আমাদের अग्रसर होतेवक्ल उल कर स्वागत भाव बुझ हल की उपकरण ग्रहण करवक्र विपरीत करल उठ बाधावय उट बाधबे साधारण उठ बांधे की दिए रशिदी एन केिकन सोता दिए उट बांधे कारवक्कुल काफे बिुदे जुद्ध हुकुम काफे जो आक्रमण करतीहत कर मुस्लिम भूखंड ग আক্রান্ত মুসলিমদেরকে উদ্ধার করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে সবার উপর ফরজ নয় কি এখন এ কথা বলার অবকাশ আছে যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ রক্ষা করবেন আমাদের এখানে করণীয় কিছু নেই আবার এই হটকারিতারও কি অবকাশ আছে যে আমি উঠ বাধার মতো রশি না সুতা দিয়ে বেদেই বললাম যে আল্লাহ রক্ষা করবেন এই হটকারি তার অবকাশ আছে এখানে আমাকে যতক্ষণ পর্যন্ত তাদের মোকাবিলায় টিকে যাওয়া অথবা বিজয়ী হওয়ার সম্ভাব্য আসবাব হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কি করব না মোকাবেলায় যাব না কিন্তু এর অর্থ কি এটা যে আমি মোকাবেলার জন্য প্রস্তুতি তৈরি থাকবো না সমস্ত ফোকাহে গ্রাম এই ব্যাপারে একমত যে যতক্ষণ ওই ফরজ আদায়ের পর্যন্ত আমি পৌঁছতে পারব না ততক্ষণ পর্যন্ত ফরজ আদায় পর্যন্ত পৌঁছার যে উপকরণ সে উপকরণগুলোর মধ্যে যুক্ত থাকা আমার জন্য কি ফরজ সে উপকরণ অর্জনের জন্য সম্পূর্ণ সাধ্য সম্পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ নিজের শক্তি ব্যয় করা এটা কি হয়ে যায় ফরজ হয়ে যায় तक एखान शक्ति सरिए अन क्यय करार कि था अवकाश थे जखे वस्तुटा फरज इेकार प्रसिद्ध मूल नीति जरज है से विषय वास्तवय करतव्योपकरण अर्जन करा किए फरजे तो बर्तमान पृथ्वी কাফেরদের সাথে সরাসরি মোকাবেলার পরিস্থিতি বা অবকাশ হয়তো অনেকেরই নাই কিন্তু এর অর্থ তারা সরাসরি মোকাবেলার অবকাশ নাই বলে এই হুকুম থেকে মুক্ত প্রস্তুতির নির্দেশ তাদের প্রতীকী রয়েছে যারা সরাসরি মোকাবেলা করছে তাদের সহায়তা করা তাদেরকে শক্তি যোগানো তারা যেন টিকে যেতে পারে তারা যেন বিজয়ী হতে পারে পিছন থেকে এই সাপোর্টটা তাদেরকে দেওয়া এটা পুরো ফর এটা যদি নিজের সাধ্যের সবটুকু দিয়ে কেউ পালন করে এ অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে আশা করা যায় আল্লাহর কাছে শিখি পাবে মুক্তি পাবে এবং সে যথাযথ আসবাব কি করেছে গ্রহণ করেছে বলে গণ্য হবে তাহলে এখন তাকদির উপর কি দিয়ে তাকদিরের দোহাই দিয়ে আল্লাহর কাজ আল্লাহ করবেন এই কথা বলে নিজেরা সাধ্য অনুযায়ী আসবাব গ্রহণ করা ছাড়া পিছনে থাকার অবকাশ আছে আল্লাহ আসবাব অবলম্বনের ব্যাপারে তিনি এই তাদের অবস্থার প্রতি লক্ষ্য করে শব্দ উল্লেখ করে দিয়েছেন মাস্তা পা যতটুকু তোমাদের সাধ্যে আছে साधे क्षेत्र कर लोतर बाहन एक साधारण की सदस्य तार्धम अल्लाह त्रुप प्रधान জালুতকে কি করেছেন হত্যা করেছেন এই যে জুদকে যে হত্যা করেছেন দাউদা আল ইসলামের সাধ্যে ছিল সাউদ আল ইসলাম ইয়াতে দেহে এবং শরীরের অবয়বে কি ছিলেন খাটো ছিলেন কিন্তু তিনি এই যুদ্ধের জন্য পূর্ব থেকে যথাযথ প্রস্তুতি নিচ্ছিলেন কি নিচ্ছিলেন প্রস্তুতি নিচ্ছিলেন যে তার সাধ্যে এতটুকুই ছিল যে গুলতি নিক্ষেপ করা এটা কিন্তু আসলে এখানেও আর্ট আছে এর মধ্যেও কি আছে কৌশল আছে এর মধ্যেও একটা শক্তি কি করা যায় প্রকাশ করা যায় এটা দিও। তিনি এই সর্বোচ্চ প্রশিক্ষণ নিয়েছিলেন এই গুলতি নিক্ষেপের কারণ তখন তার জন্য সাধ্যের ভিতরে এতটুকু ছিল আর এই গুলতি নিক্ষেপ করেই তিনি তাকে কি করেছিলেন হত্যা করেছিলেন ওই সময় যে তাহল এইভাবেই সাদা মাটা অল্প একটা বাহিনী নিয়ে শুধু হয়েছিল ইবতালিক আল্লাহ তালা তোমাদেরকে কি করবেন পরীক্ষা করবেন তালুত এর পূর্বে তার বাহিনীকে এমন প্রশিক্ষণে প্রশিক্ষিত করেছেন এমন কঠিন প্রশিক্ষণ তাদের प्रशिक्षण चापे टिकते गठिन प्रशिक्षण की दिए प्रशिक्षित परीक्षित निवाचित अल्प किसु लुक नहीं प्रशिक्षित परीक्षित निवाचितर प्रभाव छोड़ कि विशाल এদের সামনে কাম্মিং কালিল আতিনের মোকাবেলায় এই কাসাতের মোকাবেলায় এখনও উন্নত প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে গেরিলা যুদ্ধের যে নিয়ম যে সেখানে একজন মুজাহিদ একশ জন সৈনিকের কি হয় সম হয় কোথাও কোথাও সাহবাঈ ব্যাপারে তো এমন বর্ণনা এসেছে যে তিনি একজন কতজনের সমান ছিলেন এক হাজারের সমান ছিলেন তাহলে আমাদের এখন এই পরিস্থিতিতে যেখানে এই পথের যাত্রীর সংখ্যা কম এক একজন কোন মানে উন্নীত হওয়া প্রয়োজন আর শুধু মুসলিমদের যুদ্ধ কৌশলই না কাফের যারা যুদ্ধ কৌশলগুলো নিয়ে রিসার্চ করে এইগুলো যারা প্রণয়ন করেছে তারাও বলেছে গেরিলাদের জন্য একজনেই একসহ অকর্তব্য একজনের মধ্যে এতগুলো গুণের কি হবে সমন্বয় হবে তখন এই গেরিলাদেরকে দিয়ে বিশাল বাহিনী পরাজিত করা কি সম্ভব এটা বাহ্যিক উপকরণ হিসাবেই এটা তারা উল্লেখ করেছে তো দুনিয়ার আসবাবগুলিকে দুনিয়ার আসবাবগুলো অবলম্বন করতে হবে দুনিয়ার নিয়ম অনুসারেই আসবাব অবলম্বনের মধ্যে অবহেলা করে এ কথা বলা যাবে না যে আমি আল্লাহর উপর কি করে আছি করে হলো তাওয়ার দেয়া আসবাব গুলোকে যথাযথভাবে গ্রহণ করার পরে ভরসা করবে শুধুমাত্র আল্লাহর আসবাব গ্রহণ যখন করতেন তখন তাদের ব্যাপারে মনে হতো যে আল্লাহর উপর তাদের কোন ভরসাই নেই আবার না আবার যখন তারা আসবাব গ্রহণ যথাযথভাবে করার পরে কার্যে নামতেন आसबब ग्रहण आस कर शेष करत आसबाब के सम्पूर्ण भरोसा आल्ला किसुख किस ना कह आल्लासबी कर ग्रहण करार पर एक कथा बोला क्जे द्वारा हमार द्वारा किसुलाख দোয়ার মাধ্যমে সবকিছু করিয়ে নেওয়ার অধিকারী সবচেয়ে বেশি রাসুল সালাম ছিলেন না সেই রাসুল সাল্লামত মসজিদে নবীর মত পবিত্র জায়গায় বসে বলেননি আল্লা কাছে দোয়া করেননি তিনি যুদ্ধের মাঠে এসেছেন যুদ্ধা কাফেরদের মোকাবেলায় যোদ্ধাদেরকে যুদ্ধ স্টার্ট করে দিয়েছেন। দিয়ে করে দেননি যুদ্ধ স্টার্ট করে দিয়েছেন তারপরে আরিসের মধ্যে গিয়ে দোয়া করেছেন আয় আল্লাহ আপনি যদি এই দলকে পরাজিত করে দেন আপনার এবাদতের ব্যবস্থা থাকবে না কখন দোয়া করেছেন কাজ না করে না কাজ শুরু করে দিয়ে এখন দোয়া করেছেন আর দোয়ার হাকিকত এটাই দোয়ার হাকিকতটা কি আসলে দোয়ার হাকিকতটাও আমরা জানি না কাজ না করে দোয়া এটাকে সহিব নেহিবানের হাদিসে রাসুসাল্লা বলেছেন কি যে তীর নিক্ষেপ করা দনুকের সুতা ছাড়া আচ্ছা দনুকের সুতা ছাড়া যদি দনুক থেকে তীর নিক্ষেপ করার চেষ্টা করা হয় এটা কি নিক্ষেপ করা সম্ভব दूरे जाए ठीक क्ज करा सारा दुआ कराइ दुआ आल्ला कीसबेंटा तो बोलो दुष्टामी एट तुम्हें किस दुआ करतेस एकजने परिश्रमिक चाय कबुल हवा चाय क्ज करा कि कबुल चाबाऊ कह चीरा केसो कथाए कब बाबू दीबे बोलें दुष्ट में छा चाबाच की, की से? मुख नड़ा जिज्ञा हलो की चायते चीरा पेस कथा नायेब बाबू की दिबे दुआ गुलूम हास्यकर আমরা বলি যে আল্লাহ তুমি শত্রুদেরকে হত্যা করে দাও তুমি শত্রুদেরকে দল মুংস করে দাও জালেমদেরকে তুমি নিপাত করে দাও অথচ রাসুলসাম হাদিসে পরিষ্কার বলেছেন যে প্রকাশ্য নাফর যখন হবে আর এর প্রতিকারের ব্যবস্থা লোকেরা গ্রহণ না করবে তখন তাদের মধ্যে যারা আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবল করে ফেলত তারা দোয়া করলে তাদের দোয়া কবল হবে না তাদের নেককারদের নেকামল কি হবে না কবল হবে না তাহা দিছে পরিষ্কার এসেছে যে নিজেদের দায়িত্ব পালন করা ছাড়া তুমি কি করবে শুধু দোয়া নিয়ে বসে থাকবে এটা হবে না দোয়ার হাকিকত হলো যে আমি যা করেছি আমার এই করার দ্বারা কিছু হবে না আমি কিন্তু করেছি উপকরণ যথাযথভাবে গ্রহণ করেছি কিন্তু এটা দিয়া হবে না এখন কাজ আল্লাহ সমাধান করে দিলেই হবে আল্লাহ না করলে আল্লাহর ফাইসালা না থাকলে এত সুন্দর উপকরণ গ্রহণ করার পরও কিছুই হবে না তখন তার মাথা নুয়ে আসবে আল্লাহর সামনে মাথা নুই আসবে কার সামনে আল্লাহর সামনে তখন আল্লাহ কবুল করবেন আল্লাহ তালা সফলতা দিয়ে দিবেন এই সফলতা হবে প্রকৃত সফলতা দুনিয়ার সফলতাও আখেরাতের সফলতাও এরপরেও যদি আল্লাহ তালা দুনিয়াতে সাফল্য দিতে না চান তাহলে আখেরাতে তার জন্য কি করবেন রেখে দিয়ে রেখে দিবেন এটা আল্লাহর ইচ্ছা আমি আল্লাহর ইচ্ছার উপর নিজেকে এইভাবে সমর্পণ করে দিলাম এটা হল দুয়ার হাকিকত তাওকুলের হাকিকত যে আমার সব কিছু করার পর ভরসা আল্লাহর উপর এই আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমাদেরকে এই ক্ষেত্রে কি করেন না ব্যর্থ করেন না রাসুসালিসাম দোয়া করেছেন মাঠে এসে না ঘরে বসে মাঠে এসে দোয়া করেছেন না ঘরে বসে ঘরে করা যাবে হ্যাঁ ঘরে যাবে ঘরে বসা বলতে না না এই ঘরে বসা তো ঘরে বসা নয় রসে তো ঘরে বসার এক হইল আপনি নিলেন ঘরে বসার অর্থ কি আপনার কাজে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আপনি হাত নিয়ে বসা বলা হয়েছে এখানে একজন নির্বাচনে দাঁড়ায় সে ঘুমায় না নির্বাচনে দাঁড়ায় মানে কি সে আর ঘুমায় না না এই লোক এই লোক থাকে তো বসাই অর্থে নিয়ে নিলেন হাসিনা গদিতে বসেছে নিতম্ব নিয়ে বসে দোয়া করা যাবে সমস্যা নেই বাকি কাজ থেকে কি করা যাবে না কাজ থেকে বসে থেকে এখন যদি আপনি ঘরে না রুডেও বসে থাকেন লাভ হবে না কাজ থেকে বসে যদি যুদ্ধের মাঠেও বসে থাকে লাভ হবে घरे बसे दुआ कर लेना दुआ करते शाहबाई कलम के युद्धे सारीबद्ध भाव दिए युद्ध तरतीब सजिए बाह्यको कौशल छो समर ज्ञान समर विज्ञान जे कौशल गुली के कि थर निक्षेप कर दिखे दोलाबाली निक्षेप करुजूह दुआ पड़े आल्ला कर की तर चोखे चोर ঢেলে দিয়েছেন আল্লাহ বলে আমরা নিজেদের কাছ থেকে দূরে সরে থাকার একটা উপায় বানিয়েছি আল্লাহ তালা আমাদেরকে এসব বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে নিজেদের কাজ আঞ্জাম দেওয়ার তফিক দেন আল্লাহর যথাযথ তাওয়াক্কুল করার তো কমানিরকে দান করেন সুবাহ লোহ বিহামদি সুবাহান